আব্দুর রহমান ইবনে আব্বু বাকর রাজ আনহু হতে বর্ণিত যে আসহাবে সুফা ছিলেন খুবই দরিদ্র একদা নবী সাল্লাই বললেন যার নিকট দুজনের আহার আছে সে যেন তাদের হতে তৃতীয় জনকে সঙ্গে করে নিয়ে যায় আর যার নিকট চারজনের আহারের সংস্থান আছে সে যেন পঞ্চম বা ষষ্ঠ জনকে সঙ্গে নিয়ে যায় আবু বকর রজ্লাহ তাল্লাহ আনহু তিনজন সাথে নিয়ে আসেন এবং আল্লাহ রসুল সাল্লু আলসাল্লাম দশজন নিয়ে আসেন আব্দুর রহমান রাজিল তালাহ আনহু বলেন আমাদের ঘরে এবং আবু বকরের ঘরে আমি আমার পিতা ও মাতা এই তিনজন সদস্য ছিলাম রাবি বলেন আমি জানি না তিনি আমার স্ত্রী এবং খাদেম কথা বলেছিলেন কিনা। না আবু বকর রাজ আনহু আল্লাহ রাসুল সাল আলসালাম এর ঘরেই রাতের আহার করেন এবং ঈশার সালাত পর্যন্ত সেখানে অবস্থান করেন ঈশা সালাতের পর তিনি আবার রসুলুল্লাহ সাল্লা আলাইস্লামের ঘরে ফিরে আসেন এবং নবী সাল্লাম এ রাতের আহার শেষ করা পর্যন্ত সেখানেই অবস্থান করেন আল্লাহর ইচ্ছায় রাতের কিছু সময় অতিবাহিত হবার পর বাড়ি ফিরলে তাঁর স্ত্রী তাকে বললেন মেহমানদের নিকট আসতে কিসে আপনাকে ব্যস্ত রেখেছিল কিংবা তিনি বলেছিলেন বর্ণাকারীর সন্দেহ যে মেহমান হতে আবু বকর রজিল তাল্লাহ আনহু বললেন এখনও তাদের খাবার দাওনি তিনি বললেন আপনি না আসা পর্যন্ত তারা খেতে অস্বীকার করেন তাদের সামনে উপস্থিত করা হয়েছিল তবে তারা খেতে সম্মত হননি আব্দুর রহমান ও রদিলাত আল আনহু বলেন পিতার তিরস্কারের ভয়ে আমি সরে গিয়ে আত্মগোপন করলাম তিনি রাগান্বিত হয়ে বললেন ওরে বোকা এবং ভর্সনা করলেন আর মেহমানদের বললেন খেয়ে নিন আপনারা অস্বস্তিতে ছিলেন অতঃপর তিনি বললেন আল্লাহর কসম আমি এ কখনোই খাব না আব্দুর রহমান আর আনহু বললেন আল্লাহর কসম আমরা লোকমা উঠিয়ে নিতেই নিচ হতে তা অধিক পরিমাণে বেড়ে যাচ্ছিল তিনি বলেন সকলেই পেট ভরে খেলেন অথচ পূর্বের চেয়ে অধিক খাবার রয়ে গেল আবু বকর রাজা তালা আনহু খাবারের দিকে তাকিয়ে দেখতে পেলেন তা পূর্বের সমপরিমাণ কিংবা তার চাইতেও বেশি তিনি তার স্ত্রীকে বললেন হে বানু ফিরাসের বোন একই তিনি বললেন আমার চোখের প্রশান্তির কসম এ তো এখন পূর্বের চেয়ে তিনগুণ বেশি আবু বকর অদ্বতাল আনহু ও তা আহার করলেন এবং বললেন আমার সে শয়তানের পক্ষতেই হয়েছিল অতপর তিনি আরও লুকমা মুখে দিলেন এবং অবশিষ্ট খাবার নবী সে আলি সাল্লাম এর দরবারে নিয়ে গেলেন ভোর পর্যন্ত সে খাদ্য আল্লাহ রসুল সেল্লাহ এর কাছেই ছিল এদিকে আমাদের অন্য একটি গোত্রের মাঝে যে সন্ধি ছিল তার সময়সীমা পূর্ণ হয়ে যায় এবং তারা মদিনায় আসে আমরা তাদের বারো জনের নেতৃত্বে ভাগ করে দিই তাদের প্রত্যেকের সঙ্গেই কিছু কিছু লোক ছিল তবে প্রত্যেকের সঙ্গে কতজন ছিল তা আল্লাহ জানে তারা সকলেই সেই হতে আহার করেন রাবি বলেন কিংবা আব্দুর রহমান রজুল্লাহ তাল্লা আনহ যেভাবে বর্ণনা করেছেন